আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ রবমিন ও আলা আকিব মুক্তিনবীনা মোহাম্মদ ওয়া আলান প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পিস টিভির আজকের এই আয়োজনে আমরা আজকেও আলোচনা করব বেশ কিছু ছোট্ট মূলনীতি নিয়ে যা আলীক উজুল বিশেক তথা সন্দেহ দ্বারা ইয়াকিন বা প্রত্যয় রহিত হবে না এই বৃহৎ কায়দা বা নীতির আন্ডারে যে ছোটো ছোটো নীতিগুলো রয়েছে আমরা আলোচনা করছিলাম হোম এই ছোট্ট কায়দাটা নিয়ে এবং এর অর্থ হচ্ছে ওয়াহাম তথা কল্পনার উপর ভিত্তি করে যদি কেউ কোনো সিদ্ধান্ত নেন সেটা বিপচ হবে না আমরা আবর শব্দটার অর্থ বলছি বিবেচিত হওয়া গণ্য করা ইত্যাদি আর তাওয়োম ওয়াহাম থেকে এসছে অর্থাৎ যেটা চিন্তা করা কল্পনা করা বা ভাবা ইত্যাদি তো এই যে ছোট্ট দুটো শব্দের একটা ছোট্ট নীতি এর অর্থ হচ্ছে কল্পনা কিংবা মনের ভাবনার উপর ভিত্তি করে যার কোনো দলিল নাই সেরিয়াতের কোনো বিধান বিবেচিত হবে না সেরিয়ার ক্ষেত্রে কোনো রুলিং কেউ যদি এরকম কল্পনা অথবা ছোট্টখ ভাবনা অথবা মনের ইচ্ছার উপর ভিত্তি করে দেন তাহলে সেটা সেরিয়াতে গ্রহণযোগ্য হবে না বিবেচিত হবে না এটা হচ্ছে মূল কথা উদাহরণ কি উদাহরণ যে যেমন আপনি এক জায়গায় গিয়েছেন নতুন জায়গা কেবলা কোথায় এটা জানা দরকার কারণ আপনি সালাত আপনি যদি হঠাৎ করে দাঁড়িয়ে সালাত আদায় করেন যে কোনো দিকে ফিরে যে আমি জানি না অতএব একদিকে পড়লেই হবে অসুবিধা নাই এভাবে আপনি দলিল দিলেন কোরআনের থেকে যে যেদিকে যাও সেদিকে আল্লাহ আছেন তা এই যে বিষয়টা এখান থেকে যদি কেউ দলিল নিয়ে বিশেষ করে কেবলার পরিবর্তনের যে আয়াতগুলো সেখান থেকে দলিল নিয়ে যদি কেউ মনে করেন যে দাঁড়িয়ে গেলে হবে তা হবে না আপনাকে তো বলেছে কোরআন আবার পাওয়াল্লো অজু হাকুম সাতরা যেখানে তোমরা থাকো তোমরা কিন্তু কেবলার দিকে তোমাদের মুখকে ফেরাও তাহলে কেবলামুখী হওয়া জরুরি আর কেবলামুখী হওয়া জরুরি তাহলে কেবলা তো আপনাকে জানতে হবে জানাটা তো ইয়াকিনের ভিত্তিতে হবে আচ্ছা যেখানে ইয়াকিন নাই আপনি নতুন জায়গাতে গেলেন এখন তো ইয়াকিন নাই এখন জানেনি না তাহলে আসবে থেকে। তাহলে জানার প্রচেষ্টাটা জরুরি এখানে ইশতেহাদের কথা আসছে আপনি এখানে ইসতেহাদ করবেন ইস্তেহাদ মানে প্রচেষ্টা করবেন চেষ্টা করবেন যতগুলো এলিমেন্ট উপকরণ টুলস আপনার কাছে আছে সেগুলোর সহায়তায় আপনি চেষ্টা করবেন আপনি দেখবেন যে এলাকার যদি কোনো মসজিদ থাকে তাহলে মসজিদে ঢুকে যান তাহলে বুঝবেন যে কোন দিকে ইমাম সাহেবের যায় নামাজটায় বেছানো আছে অথবা কোনো বাসায় যদি থাকেন তাহলে তাদেরকে জিজ্ঞেস করেন কিংবা কেবলার অনেক সময় ইন্ডিকেশন দেয়া থাকে দেয়ালের মধ্যে সেটা দেখেন অথবা অনেক সময় আপনার কাছে কম্পাস আছে আজকাল তো অনেক মোবাইল সেটের মধ্যে সেটা পাওয়া যায় এমন কি ইন্টারনেট যদি সচল থাকে আপনার কাছে কম্পিউটার থাকে অথবা ল্যাপটপ থাকে অথবা ট্যাবলেটগুলো থাকে ট্যাবলেট পিসি তাহলে এগুলো যে কোনোটার মধ্যে কিন্তু আপনি কম্পাস ব্যবহার করে মানে কেবলাটা নির্ধারণ করতে পারছেন বিশেষ করে আজকের যুগে এতগুলো টুলস আমাদের কাছে আছে এবং কোনো ব্যক্তি যদি সেগুলোর কোনো একটা ব্যবহার না করে শুধু দাঁড়িয়ে যে যে কোনো একদিকে দাঁড়িয়ে সালাত আদায় করলে চলবে সেটা করেন তাহলে কিন্তু সালাত হবে না কারণ তিনি এখানে ওহামের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়েছেন তিনি ইজতেহাদ করেননি তিনি চেষ্টা করেননি এবং চেষ্টার মাধ্যমে তিনি হয়তো ইয়াকিনের পর্যায়ে যেতে পারতেন কমাস কম ইয়াকিনটা যদি তার নাও হয় তাহলে তিনি যেতে পারতেন কিন্তু তিনি সেই জিনিসটা করেননি যেহেতু করেননি ফলে তার এই ওয়াহামের ভিত্তিতে শরিয়ার কোনো বিষয় যেহেতু সাব্যস্ত হয় না যে কায়দাটা আমরা পেয়েছি তার ভিত্তিতে জানলাম এবং সেটাই আসলে শেরিয়াতের কথা দলিল ছাড়া সেরিয়াতের কোনো কিছুই সাব্যস্ত হবে না কেবলা সাব্যস্ত হবে না সালাতের কোনো বিধান সাব্যস্ত হবে না আমালাতের কোনো জায়জ না জায়জ হালাল হারাম সাব্যস্ত হবে দলিল ছাড়া সাব্যস্ত হবে না কোন ক্ষেত্রে ওহামের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া যায় না তাহলে ইজতেহাদের এই বিষয়টা আমরা বুঝলাম যে কেবলার মধ্যে ইজতেহাদ করে চেষ্টা চরিত্র করে যদি তিনি নির্ধারণ করেন ভুল দিকেও যদি পড়েন তবুও তার আমল কবুল হবে তার কেবলা কবুল হবে অন্যথা কবুল হবেন এটা হচ্ছে একটা উদাহরণ দ্বিতীয় উদাহরণটা হচ্ছে যদি একজন লোক মুসলিম বিচারকের সামনে সাক্ষ্য দেয় এরপর তোরা কোথাও গায়েব হয়ে যায় বা চলে যায় অথবা তারা মারা যায় তাহলে বিচারক তাদের করে অর্থাৎ যেহেতু তারা সাক্ষী সাক্ষী গ্রহণ করার মতো সাক্ষ্য তারা দিয়েছেন সেটাকে গ্রহণ করবেন এবং এই সম্ভাবনার কারণে তিনি হুকুম দেওয়া থেকে বিরত থাকবেন না যে হয়তোবা আরও একজন সাক্ষী এসে এদের বিপরীত সাক্ষী দিতে পারে যদি আসে তাহলে তো আসলো তখন দেখা যাবে কিন্তু এটা একটা ওহাম ওহাম কিসের ভিত্তিতে আপনি ভাবলেন যে আরো একজন সাক্ষী হয়তো বা আসতে পারে হয়তো এটা ওয়াম এটা কোনো দলিলের ভিত্তিতে হয়নি এটা কোনো অ্যাসেসমেন্টের ভিত্তিতে হয়নি এটা কোনো জন্নে গা আলেব কিংবা প্রবল ধরনের ভিত্তিতে হয়নি ফলে এই সম্ভাবনা বা এই ওয়াহামকে তাড়িয়ে দিতে হবে যেহেতু এটা সাক্ষ বা ওয়াহামের পর্যায়ে এবং ইয়াকিন অথবা জন্নে গা আলেপ যেটা আমরা বলেছি যেখানে থাকবে না সেখানে প্রবল ধারণা একটা শক্তিশালী ধারণা যেখানে থাকবে সেটা স্থানটা করবে এবং বিকল্প হিসেবে কাজ করবে। এখানে সাক্ষী যখন সাক্ষ্য দিল তখন বন্ধে বা শক্তিশালী ধারণা তো পাওয়া গেলো এই শক্তিশালী ধারণার ভিত্তিতে বিচারক বিধান দেবেন হুকুম দেবেন তিনি অপেক্ষা করবেন না যে হতে পারে আরো দুজন সাক্ষী এসে উল্টা কোনো সাক্ষ্য দিবে। তখন সব সাক্ষী বাতিল হয়ে যাবে এক্ষেত্রে সে বিষয়টা আমাদের মনে রাখতে হবে প্রিয় দর্শক আরেকটা উদাহরণ আমরা এক্ষেত্রে দেব যেমন যারা পাওনা এমন ব্যক্তিরা একজন ব্যক্তির কাছে তিনি পান কিন্তু সে ব্যক্তি মারা গিয়েছে এবং তার যে পরিমাণ সম্পদ আছে সেই পরিমাণ সম্পদ তারা পান তখন তারা বিচারকের কাছে দাবি করলেন যে আপনি আমাদের সম্পদ এই মৃত ব্যক্তির মিরাজ বন্টনের আগেই আমাদের পাওনাটুকু বুঝিয়ে দেন সম্পদ আছে কতটুকু যতটুকু পাওনাদাররা পান ততটুকু এখন আরেকটা সম্ভাবনা কিন্তু এখানে আছে সেটি হচ্ছে যে কোনো এক নতুন পাওনাদার আবার বের হয়ে যেতে পারে বিচারকী এখানে কিছু সম্পদ রেখে দিয়ে তারপর তাদেরকে দেবেন তাদের পাওনাগুলো একটু কমিয়ে কমিয়ে কারণ নতুন একজন পাওনাদার বের হলে তখন কি করবেন কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে এই যে নতুন পাওনাদার যে বের হবে কিসের ভিত্তিতে বলছেন এটা কি ওয়াহাম এটা কি আপনার কল্পনা এর প্রমাণটা কি এটা কি আপনার কোনো প্রমাণ আছে কিছুই নাই আমরা ধরে নিচ্ছি মশালাটা হচ্ছে তখনই যখন তার হয়তো মনে হয়েছে যে আরেকজন পাওনাদার হয়তো বের হয়ে যেতে পারে। জাস্ট একটা সম্ভাবনা তার কোনো দলিল নাই কোনো প্রমাণ নাই তাহলে এই অবস্থায় আমরা বলব লাত্তা ওয়াহম যে এই ধরনের কল্পনার কোনো স্থান নেই বিচারের ক্ষেত্রে অন্যান্য কোনো ক্ষেত্রে সুতরাং এই ধরনের সম্ভাবনাকে তাড়িয়ে দিয়ে তাৎক্ষণাৎ যতগুলো সম্পত্তি পাওয়া যায় যেহেতু মিরাজ বন্টনের আগে নিয়ম হচ্ছে এই দায়েনগুলো অথবা এই ঋণগুলো পরিশোধ করা ফলে এই ঋণগুলো বিচারক পরিশোধ করে দিবেন সম্ভাবনার আলোকে বিচারকে তিনি বিলম্ব করবেন না প্রলম্বিতও করবেন না এবং সম্পদ থেকে কোনো কিছু রেখে দেবেন না তাদেরকে দিয়ে দেবেন এরপর কিছু যদি না থাকে পরিস্রা কিছুই পাবে না এটা হচ্ছে বিধান এইগুলো হচ্ছে প্রিয় দর্শক বেশ কিছু উদাহরণ যা আমরা ছোট্ট কায়দা বা ছোট্ট নীতির আলোকে আমরা বর্ণনা করলাম আশা করছি বিষয়গুলো আমাদের ইনশাআল্লাহ জীবনে অনেক কাজ আসবে যখন আমরা বিভিন্ন মাসালার মুখোমুখি হব ইভেন আমাদের চিন্তা বা বিশ্বাসের সাথেও কোনো দন্দে লিপ্ত হব তখন মনে রাখতে হবে আপনি কি ডিস্টিংশ করতে হবে যে কোনটা আসলে কোনটা গালেব শক্তিশালী ধারণা এবং কোনটা ওয়াহাম বা সংশয় আমরা কিন্তু এগুলো আলোচনা করেছিলাম সুতরাং তার আলোকে মনে রাখতে হবে আপনাকে প্রায়োরিটি ফিক্স করতে হবে ইয়াকিন হচ্ছে সর্বোচ্চ প্রায়োরিটি তারপরে ইয়াকিন যদি না থাকে তখন প্রায়োরিটি হচ্ছে আজান্ন গালেব বা শক্তিশালী ধারণা ওয়াহাম কিংবা সংশয় এগুলো সবসময় বা গ্লোব এগুলোকে কখনই প্রাধান্য দেওয়া যাবে না ছোট নীতির অধীনস্থ একটা ছোট্ট কায়দা সেটি হচ্ছে এমন কোন ধারণা বিবেচনা হবে না শরীয়ত দলিল হিসাবে যে ধারণাটা ভুল হওয়াটা প্রমাণিত হয়ে গেল স্পষ্ট হয়ে গেল এখানে কয়েকটা শব্দ এসছে লাইবরাতা অর্থাৎ বিবেচ হবে না বিভান বিবেচ হবে না কি আব্বান ধারণা আলবাইয় খাতাহু আলবাইয় মানে যেটা স্পষ্ট হয়ে গিয়েছে খাতাহু যার ভুল হাওয়া তাহলে যে ধারণাটা পেশ করা হয়েছিল যে কনসেপ্টটা পেশ করা হয়েছিল যে বক্তব্যটা পেশ করা হয়েছিল ধারণার আলোকে সে বক্তব্যটা যখন ভুল হওয়াটা স্পষ্ট হয়ে গেল তখন সেটা আর গণ্য হবে না সেটা বাদ দিয়ে চলে আসতে হবে আমরা উদাহরণ দিতে পারি যখন মুজতাহিদ ব্যক্তি অথবা ফকিহ অথবা মুফতি কোন একটা বিধান বর্ণনা করলেন শারিয়াতে দলিলের আলোকে এই বিধান বর্ণনা করার কিছুকাল পরেই দেখা গেল যে না আসলে এটা দুর্বল দলিলের ভিত্তিতে এসেছে সবল দলিল এর বিপক্ষে অতএব প্রমাণিত হল যে এই মতটা আসলে ভুল অথবা হতে পারে তিনি যে মতটা দিয়েছিলেন চিন্তাভাবনা করে কেয়াজ ভিত্তিক দেখা গেল যে সহি কোনো হাদিস তার এই মতের বিপক্ষে পাওয়া গেল আগে কোনো হাদিসই ছিল না তার জানা ছিল না তিনি বিবেক বুদ্ধি প্রসূত একটা সিদ্ধান্ত দিলেন একটা ফাতাওয়া দিলেন কিন্তু যখন একদম ক্লিয়ার টেক্সট এসে গেল তিনি যে ফাতাওয়া দিয়েছিলেন তার বিপরীতে তখন তার উচিত হবে তার এই নিজস্ব মতটা অথবা দুর্বল মতটা ত্যাগ করা কারণ এটি আর এখন বিবেচিত হবে না কারণ এখন এর ভুলটা ভুল হওয়াটা এর বিভ্রান্তিটা স্পষ্ট হয়ে গেছে এবং বিশুদ্ধ দলিল এসে গেছে তাহলে এটাই হচ্ছে মূলত এই কায়দার মূল কথা আলবাইন খাপা ওহ যেই ধারণা যেই কথা যে বক্তব্য ভুল হাওয়াটা আমাদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে সেই বক্তব্য আর বিবেচিত হবে না দর্শক আমরা এ পর্যায়ে নিচ্ছি একটা বিরতি বিরতির পর ফিরে এসে এই এবং এই নীতির উপর আমরা আরো কথা বলবো ইনশাল্লাহ আশা করছি আমাদের সাথে আবু হুরার থেকে বন্ধিত রসুল্লাহ আলহ্লাম বলেছেন আল্লাহ তারা বলেন हमारोम बंदार जो निकट जान्न व्यतीत को पुरस्कार नहीं जखी तर दुनिया प्रिय भाजन के उठिए नहीं सबर करे और सवेर आशा राखे से ही बुखारी अष्टम खंड मनगरण अध्याय हादिर संख्या छह चारश चौबीस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 दर्शक फिर एलम आज आलोचन आलोचना कर লাবাতহু এই ছোট্ট ক্ষুদ্র কায়দা বা এই নীতির উপর এবং আমরা বলেছি যে এটি হচ্ছে আলিয়াক বিশ্ব বৃহৎ যে নীতি তার অধীনস্থ একটা নীতি এই নীতিটি অ্যাপ্লিকেশনটা কোথায় এই নীতির অ্যাপ্লিকেশনটা হচ্ছে মুজতাহিদ ব্যক্তিদের ইশতেহাদের ক্ষেত্রে বিচারকের ক্ষেত্রে এবং এই নীতিটির অ্যাপ্লিকেশন হতে পারে ইবাদাতের ক্ষেত্রে হতে পারে মামালাতের ক্ষেত্রে হতে পারে মানুষের নানা ধরনের ট্রানজেকশানের ক্ষেত্রে অর্থাৎ এটা শুধুমাত্র একটা বিষয়ে সীমাবদ্ধ নয় হতে পারে আমাদের ব্যক্তিগত কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে। আমরা একটা উদাহরণ দিতে পারি যদি একজন ব্যক্তি কোনো এক আত্মীয়ের বিবাহতে যাবেন বলে সিদ্ধান্ত নেন কারণ দাওয়াত গ্রহণ করা মুসলিমদের এটা একটা আমাদের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে এবং এটা আমাদের আত্মীয়তা সম্পর্ককে বৃদ্ধি করে এবং আত্মীয়তা সম্পর্কের দাবিও সেটাই কিন্তু কিছুকাল পরে আমি জানলাম যে সেখানে নৃত্য হবে সেখানে অশ্লীল কিছু বিষয় হয়তো থেকে যেতে পারে সে হারাম কিছু সেখানে আসবে তাহলে এক্ষেত্রে আমার কাছে স্পষ্ট হয়ে গেল যে আমার আগের সিদ্ধান্তটা ভুল যদি এমন কোনো প্রোগ্রামে আপনি দাওয়াত পান যে এই প্রোগ্রামে হারাম পরিবেশন করা হবে তাহলে সেখানে আপনি যাবেন না কারণ সেখানে আপনার যাওয়াটা আপনাকে পাপের মুখোমুখি করে দেবে পাপের মধ্যে সম্পৃক্ত করে দিতে পারবে অতএব আগের সিদ্ধান্ত থেকে যদি আপনি ফিরে আসেন তাহলে সেটা সেরিয়াতে নিষিদ্ধ হবে না বরং সেটাই সেরিয়াতে রেকম্যান্ডেড তেমনিভাবে আমরা বলব যে এর ক্ষেত্রে যখন কোনো মুজতাহিদ অথবা মুফতি অথবা কোনো স্কলার একটা জিনিসে গবেষণা করে একটা সিদ্ধান্ত দিলেন কিছুকাল পরে দেখা যে তার সে অন্য দলিলের আলোকে ভুল বলে প্রমাণিত হলো তখন তার উপর ওয়াজিব হবে থেকে ফিরে আসা এটাই হচ্ছে আসলে ওলামাই কেরামের মানহাজ সকল সাহাবা সকল তাব সকল ওলামাই কেরামের এটাই ছিল মানহাজ আমরা যেমন আবুবকর সিদ্দিক রাদি আল্লাহতালহুকে দেখি তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে দাদির কি কোনো মিরাজ আছে তিনি বললেন যে আমি তো আল্লাহর কিতাবের মধ্যে দাদির কোনো মিরাজ পাই না এবং তার কোনো হাদিসও জানা ছিল না ফলে তিনি এই যে পাইনা বলে তিনি সিদ্ধান্ত দিয়ে দিতে যাচ্ছিলেন যে না দাদের জন্য কোনো মেয়েরা সেরিয়াতে নেই তখন সাহাবাদের মধ্যে একজন দাঁড়িয়ে গেলেন তিনি বললেন যে না আমি দেখেছি রাসুল সাল্লা সাল্লাম দাদের জন্য ছয় ভাগের এক ভাগ নির্ধারণ করে দিয়েছেন আবুবাকরাদি আল্লাহ তাল্লাহ আহ্বান করলেন আর কেউ কে ব্যক্তির পক্ষে সাক্ষ্য দেবে তখন অন্য সাহাবি দাঁড়িয়ে বলেন যে হ্যাঁ আমিও শুনেছি দুজন যখন সাক্ষী দিলেন তখন আবুবাকরাদি আল্লাহ তাল্লাহ বুঝলেন যে তার যেটা জানা ছিল না এখন সেটা শক্তিশালী দলিল দ্বারা প্রমাণিত হলো ফলে তিনি একটু আগে যে সিদ্ধান্ত দিতে যাচ্ছিলেন যে দাদের জন্য কোনো মেরাজ থাকবে না তিনি তা থেকে সরে আসলেন এবং যেহেতু দলিল পেয়ে গেলেন অর্থ তিনি দলিলের ভিত্তিতে যে সিদ্ধান্ত যে দাদের জন্য ছয় ব্যাগের এক ব্যাগ থাকবে সেই সিদ্ধান্ত তিনি দিলেন আমরা বড় বড় ইমামদের জীবনীতেও প্রিয় দর্শক এগুলো প্রচুর দেখি আমরা দেখি যে ইমামরা সবসময় তাদের আগের অনেক মত থেকে তারা ফিরে এসছেন ইমাম আবু হানিফ রাহেমাহুল্লাহ বলা হয় যে এক তৃতীয়াংশ মত থেকে তিনি রুজু করেছেন কিসের ভিত্তিতে দলিদের ভিত্তিতে কারণ তিনি রুজু করার আগে যে মতটা পোষণ করতেন সে মতটা যখন তার কাছে দুর্বল প্রমাণিত হলো বা ভুল প্রমাণিত হলো তখনই তিনি সে মত থেকে সরে এসছেন তাহলে হয়তো বড়ো বড়ো আলেমদের ক্ষেত্রে ইমামদের ক্ষেত্রে এটা ভাবা ভুল বরং রীতিমতো অন্যায় যে তারা হক থেকে বাতিলের দিকে ফিরে এসছেন সত্য থেকে ভুলের দিকে ফিরে আসছেন তো অসম্ভব যারা সারা জীবন হককে খুঁজেছেন হককে খোঁজার ব্যাপারে ইস্তেহাত করেছেন হক পাওয়ার জন্য যারা জীবনে এত বেশি সাধনা করলেন তারা হক থেকে বাতিলের মধ্যেই ফিরে আসবেন অসম্ভব বরং তাদের কাছে তার যে রম তারা প্রথমে তো আসলে একদম ওহামের ভিত্তিতে ছিলেন না কল্পনার উপর ছিলেন না তারা সব সময় দলিল নিয়ে ডিল করতেন কারণ ইসলামটা দলিলের ভিত্তিতেই প্রতিষ্ঠিত ইসলামের প্রত্যেকটা রুলস এবং রেগুলেশন ইসলামের প্রত্যেকটা বিধান দলিল নির্ভর হোক সেটা ইবাদত হোক সেটা মামলাত হোক যে কোনো বিষয় এটা তো আলেমদের অনেক বেশি জানা স্কলারদের অনেক বেশি জানা ইমামদের আরো বেশি জানা অতএব তারা সারা জীবন দলিলের ভিত্তিতে থেকে যে বিধানগুলো দিয়েছেন যখন অনেক বিধানের মধ্যে কিছু বিধান তাদের কাছে প্রমাণিত হয় যে না এর চাইতে শক্তিশালী দলিল পাওয়া গিয়েছে অথবা আগেরটা ভুল ছিল তখনই তারা রুজু করেছেন এভাবে আমরা ইমাম শাহের রাহমাহল্লাহকে দেখি প্রিয় দর্শক তার আলমাদ হাবুল কদিম আলমাদ হাবুল জাদিদ অর্থাৎ পুরাতন মত এবং নতুন মত আছে আল্লাহ একবর একজন ইমাম তার এভাবে অনেকগুলো মত চেঞ্জ হয়ে যাওয়ার কারণ কী নতুন কোন কোরআন কি পেয়েছিলেন অথবা নতুন কোনো হাদিস না এটা হচ্ছে ইশতেহাদিয়ে অনেকগুলো বিষয় গবেষণামূলক অনেকগুলো বিষয় যেটা তিনি আগে একটা মতের উপর ছিলেন দলিলের ভিত্তিতে পরে যখন আরো শক্তিশালী দলিল আরও প্রবল গবেষণা করার পরে তার কাছে মনে হলো। তখন তিনি সেই শক্তিশালী মতের থেকে ফিরে এসছেন কারণ আগের মতগুলো তখন তার কাছে অর্থাৎ ভুল প্রমাণিত হিসাবে সাব্যস্ত হয়েছে প্রিয়দর্শক এটা শুধু একটা কায়দা নয় এটা একটা ম্যাথোডলজি আমাদের প্রত্যেক ব্যক্তি এই উম্মার নর এবং নারী তারা সবসময় ইয়াকিনের উপর চলবে এবং ইয়াকিন যেখানে হানড্রেড পার্সেন্ট সাব্যস্ত না হবে সেখানে আফান্নাল গালিব, শক্তিশালী রন শক্তিশালী রনও দলিল ভিত্তিক অবশ্যই কারণ দলিল সব সময় মানুষকে ইয়াকিনের দিকে নাও নিতে পারে ইয়াকিন মানে প্রত্যয় এটা তো একটা চরম শক্তিশালী একটা বিশ্বাসের বিষয় দলিল ভিত্তিক তো সেটা অনেক সময় না হয়ে গালেবও হতে পারে আফান্নাল গালেব এই দুটো হুকুম কিন্তু একই আব্দ যখন কারো থাকবে অথবা থাকবে তখন তিনি তার উপর চলবেন তিনি তার বাইরে যাবেন না আর যখনই তার কোন ধারণা তার কোন কোনিন আরেকটা ইয়াকিন দ্বারা উজ্র হবে তখন তিনি রুজু করবেন আগের পূর্বের অবস্থা থেকে অথবা ওয়ান যেটা ভুল তার কাছে ধরা পড়বে তিনি সেটা থেকে রুজু করবেন প্রিয়দর্শক তাহলে এটা হচ্ছে একটা ম্যাথোডলজি যেটা আমাদের মেনে চলা উচিত একই ভাবে মুজদাহিদ ব্যক্তি বা মুফতি ব্যক্তি শুধু নয় বিচারকের ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য তিনি বিচার করতে গিয়ে যে বিধান আজকে দিয়েছেন যদি আগামীকাল বাসায় গিয়ে অথবা প্রচুর কেস স্টাডি করার পরে তার কাছে মনে হয় যে না এখানে কিছু ত্রুটি হয়ে গেছে এবং সেই ত্রুটিটা যখন তার কাছে ধরা পড়ে তখন নির্দিদায় সেই ত্রুটিটা তিনি হারিয়ে তিনি সত্য হুকুম দেওয়ার জন্য উদ্বুদ্ধ হবেন এবং এটাই সে তার উপর ওয়াজেব করেছে তাহলে মূল কথা হলো এটাই যে যখন কোনো মুজতাহিদ ব্যক্তি অথবা মুফতি অথবা স্কলার অথবা বিচারক তারা কোনো একটা সিদ্ধান্ত দেবেন রন্নুল গালেবের ভিত্তিতে অথবা ইয়াকিনের ভিত্তিতে যখন সে জন্নুল গালেবের বিরুদ্ধে আরেকটা দলিল প্রকাশ পাবে যেটা তার আগের দলিলের চাইতেও শক্তিশালী তখন পূর্বের দলিলটাকে তিনি ডিলিট করবেন পূর্বের দলিলটাকে তিনি ত্যাগ করবেন এবং বর্তমান শক্তিশালী যে মত তার কাছে এসেছে সেই মত অনুযায়ী তিনি সিদ্ধান্ত দেবেন এটাই হচ্ছে এই কায়দার মূল কথা দর্শক আশা করছি যে আমরা এই কায়দার ভিত্তিতে আমরা জীবনের ব্যক্তিগত এবং আমাদের পেশাগত আমাদের ধর্মীয় সেরা এই সকল সিদ্ধান্ত গ্রহণ করব ইনশাল্লাহ দর্শক আমরা অল্প কিছু উদাহরণ আরও দেব এই কায়দাটির এর মধ্যে এক নম্বর হচ্ছে যদি কেউ মনে করে যে সে সালাত আদায় করেছে তাহারাত অবস্থায় তারপর তার কাছে প্রমাণিত হলো যে না সে আসলে মততাহের ছিল না সে পবিত্র ছিল না তখন সে সালাতকে আবার আদা করবে কারণ সে আসলে আদতে তহারাত অর্জনই করেনি যদি কেউ মনে করে যে পানিটা নাজেস অর্থাৎ নাজাসত যুক্ত তাহলে সে পানি দিয়ে সে উজু করলো যেটা মনে করি হোক করলো কিন্তু পরবর্তীতে ক্লিয়ারলি জানা গেল যে না এই পানি আসলে নাজাস ছিল না তহের ছিল পবিত্র ছিল তাহলে কি তার আবার উজু করতে হবে না তার অজু করতে হবে না কারণ যদি সেই পানি নাজাসত যুক্ত থাকে আবার ওযু করার আগে সেটা তার কাছে তহর বলে স্পষ্ট প্রমাণিত হয় তাহলে বোঝা গেলো যে আগের ধারণাটা ভুল ছিল যে এটা নাজেস তাহলে সত্যিকার কথা হচ্ছে এটা পবিত্র পানি ফলে তাকে আর অজু করতে হবে না কারণ দ্বিতীয়বার অজুর আগেই আচ্ছা উল্টো যদি যদি কারো জানা থাকে যে পবিত্র এবং তারপরে সে অজু করল সালাত জানতে পারলো যে এই পানিটা আসলে অপবিত্র এবং যুক্ত। তাহলে তাকে অজু আবার এয়াদ করতে হবে সে যে অজু করেছিল সেটা বাতিল হয়ে যাবে কারণ লা যে রনের ভিত্তিতে যে পানিটা পবিত্র এই যে একটা ধারণার ভিত্তিতে সে অজুটা করেছিল তার সে ধারণাটা ভুল প্রমাণিত হল বরং এই পানিটা কি হলো এই পানিটা হলো নাজাস সেটা সে সালাদ আদায়ের আগেই যখন জানতে পারলো তাহলে তাকে আবার পবিত্র পানি দিয়ে ওজু করে সালাত তাকে আদায় করতে হবে এ হচ্ছে কিছু উদাহরণ এরকম আরো প্রচুর উদাহরণ আছে প্রিয় দর্শক যার মাধ্যমে আমরা এই কায়দাটা আর কিছু উদাহরণ পেতে পারি এবং তাকে ইমপ্লিমেন্ট করতে পারি এবং আমি একটু আগেও বলেছি যে এটা একটা শুধু কায়দা নয় এটা একটা ম্যাথোডলজি এটা একটা পদ্ধতি যেটা আমাদের দাওয়াতি কাজের ক্ষেত্রে আমাদের স্কলারলি যে কোনো বিষয়ের ক্ষেত্রে ইভেন আমাদের ব্যক্তিগত ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে আমরা কিন্তু এই নীতিটাকে মেনে চলতে পারি দর্শক আমরা আরেকটা ছোট্ট কায়দা নিয়ে কথা বলবো যেটি আলিয়া কিনুলাইয়া জুল বিশ্বাকের একটা অধীনস্থ ছোট্ট নীতি সেটি হচ্ছে আল মুমতানেরো আয়াদ মোমতানের হাকিকাতন আল মোমতনের আয়াদন কাল মোমতানের হাকিকাতান। মুমতানের মানে হচ্ছে যেটা নিষিদ্ধ অর্থাৎ যেটা হওয়াটা মুস্তাহিল বা অসম্ভব তাহলে মুমতানের আমরা বলবো তার অর্থ হচ্ছে মুস্তাহিল বা অসম্ভব আয়াদাতন মানে হচ্ছে যেটা প্রথাগতভাবে মুস্তাহিল প্রথাগতভাবে এটা অসম্ভব যদিও সেটা আকলান অর্থাৎ চিন্তা জগতের দিক থেকে বা বুদ্ধি দিক থেকে একদম অসম্ভব নয় যেমন একজন দরিদ্র লোক সে বললো যে আমার কাছ থেকে এক লাখ টাকা চিন্তাই হয়েছে দরিদ্র লোক তো সে আসলে যার কাছে কোনো টাকাই থাকে না সুতরাং তার এ কথাটা আসলে আদাতান গ্রহণযোগ্য নয় এটা মুস্তাহিল একটা কথা আর মোমতায় হাকি কাতাদ হচ্ছে সেই কথা যে কথা সত্যিকারভাবে আকলেও অসম্ভব বুদ্ধি বিবেকের দিক থেকে অসম্ভব দর্শক আমরা এই কায়দার উপর আরও কথা বলব আজকে আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি অতএবা আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি মানুষের মনের মধ্যে চিরাচুরিত একটা প্রয়োজন হলো অন্তরের একটা শান্তি সময় ইসলামের যখন তারা পায় তখন খুব সহজে তারা ইসলামের জীবন পুরো বদলে যায় সবকিছু করতে ইসলাম পরিত্যার পরিণত পদ্ধতির সাথে ইউকে অনেক জায়গায় দেখা যায় যারা প্রথম মুসলমান হয়েছে তারা স্কোলার হয়ে আবার ইসলামের নেতৃত্বে দিচ্ছে জানুন অনেক প্রস্তাবিত নীতিমালা যার দ্বারা কার্যকরী ভাবে ইসলামের প্রচার সম্ভব দেখুন পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে বাংলায়